এবং আসিমদেরকে পছন্দ করেন না এখানে আল্লাহ দুটা শব্দ ব্যবহার করেছেন একটা একটা আসিম কাপের ডিগ্রি মানে উচ্চ মানের বড় মানের কাফের আর আসিম হলো আল্লাহ করে সুদের প্রতিষ্ঠা করে সুদের প্রতিষ্ঠা হওয়ার জন্য সবসময় প্রচেষ্টা চালায় এরা হলো কাপার এরা হলো আসিম এরা শুধু কাফের না আমরা ওই দিন বলছি কাফের এবং তাপুতের মধ্যে একটা পার্থক্য আছে একজন বলেন তো কাফের আর তাগুতের পার্থক্য কি আল্লাহাক কাফের এবং তাগুত এই দুইটাকে পার্থক্য করেছেন এভাবে যে কাফের হইলো সে নিজে করে না বাস কিন্তু অন্যরা করতে সে বানা না সে নামাজ পড়ে না কিন্তু আপনি নামাজ পড়েন এই হলো কাফের আরেকজন হইলো সে নামাজ তো পড়েই না আরেকজন কেউ পড়তে দিবে না নিজের গাড়ির ড্রাইভারকে নামাজ পড়তে দেয়া এরকম অনেক জালেম আছে অনেক মুসলমান আছে নিজের গাড়ির ড্রাইভার তাকে নামাজ করতে দেয় নামাজ করতে গেলে এক ঘন্টা সময় নষ্ট করে তারপর দোকানের কর্মচারী তাকে জামাটা নামাজ করতে দেয়া এরা শুধু কাফের না এরা মানে আরেকজন করে আল্লাপাক এখানে কাফার বলছেন আসিম বলছেন এই জন্য যে এরা শুধু সুদ খায় না এরা চায় যে জমিনে সুদ প্রতিষ্ঠিত হব সুদের বিস্তার ঘটুক তাহলে এরা তো শুধু কাফের না এজন্য আল্লাহ বলছে এরা কাফাক এরা আসিম এরা বড় ধরনের কাফেন এরা বড় ধরনের পাপি আল্লাহ এদেরকে কখনো পছন্দ করেন এখন কথা হলো আল্লাহ এদেরকে পছন্দ করেন না কিন্তু এদের দেখা যায় যে সম্পদ তো অনেক যত সম্পদ আছে দেশের সব সম্পদ এদের কাছে সুৎকরদের কাছে তাহলে বুঝা যায় যে সম্পদ পাওয়ার জন্য আল্লাহ কাউকে পছন্দ করা জরুরি বিষয় না আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে সম্পদ দেন যেমন ফেরাউনকে দিচ্ছেন কারুন কে দিচ্ছেন আরো যুগে যুগে আবু জহেলকে দিচ্ছেন আবুল আহকে দিস বড় বড় কাফের মুর্শিক নমরুতকে দিচ্ছেন এদেরকে আল্লাহ পছন্দ করেন তাহলে পছন্দ না করলেও সম্পদ দেন কিন্তু যাকে পছন্দ করেন না তাকে আল্লাহ ইমান হেদায়ত দেন না ইমান পাওয়া হেদায়ত পাওয়া আল্লাহর মহব্বত আল্লাহ পছন্দের আলাহ কোনো ব্যক্তি যদি হেদায়ত পায় বুঝতে হবে আল্লাহ তাকে মহব্বত করে কিন্তু কোন ব্যক্তি সম্পদ পায় তা তার অর্থ এই নয় যে আল্লাহ তাকে পছন্দ করে আল্লাহ বলছেন যে আল্লাহ কা এবং আসিমদেরকে আল্লাহ পছন্দ করেন না